আবু হুরারাহ হদিল তালন হতে বর্ণিত নাবী সাল্লাহ সাল্লাম বলেন তোমরা শত্রুর মুখোমুখি হবার ব্যাপারে ইচ্ছা পোষণ করবে না আর যখন তোমরা তাদের মুখোমুখি হবে তখন ধৈর্য অবলম্বন করবে